ইবনু উমার রদিয়াহতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম উমরার উদ্দেশ্যে বহির্গত হলেন কিন্তু কুরাইশ কাফিররা তার ও বায়তুল্লার মাঝে বাধা হয়ে দাঁড়ালো। তখন তিনি হুদাই বিয়াতে তাঁর হাদি কুরবানি করলেন তার মাথা মরলেন এবং তাদের সঙ্গে সন্ধি করলেন যে আগামী বছর তিনি উমরাহ করবেন আর তরবারি ব্যতীত অন্য কোনো অস্ত্র বহন করবেন না আর তারা যতদিন চাইবে তার বেশি সেখানে থাকবেন না পরের বছর তিনি উমরাহ করলেন এবং তাদের সঙ্গে সন্ধি মোতাবেক প্রবেশ করলেন তিনি সেখানে তিন দিন অবস্থান করলেন তারা তাকে বেরিয়ে যেতে বললে তিনি বেরিয়ে গেলেন